সমিল্লা রহমান রহিমি মুসলিম আলহামদুলিল্লাহ ও সালাম আলারিহাবিহন সম্মানিত দর্শক শ্রোতা পবিত্র মাহের মাদানের বিশেষ আলোচনা প্রোগ্রাম সদাকাতুল ফিতিরের গুরুত্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সম্মানিত বায়ু বোনেরা আপনারা নিয়মিত আমাদের তাফসিরুল কোরআন ডট কম থেকে বিভিন্ন বিষয়ভিত্তিক তাফসির বিষয়ভিত্তিক খোদবা विभिन्न आलोचना शुने आलहमदुल्लाह आशा कर उपकृत हम्मानित दर्शक श्रोता आज के विषयटी आलोचना करब से हल जक फित सदाकतुल फितर आल्ला रसूल सल्लासम हादीसे ये जकतुल् फितर हिसाब से अभिहित करदाकतुल फितर फित्रा नामे अभिहित कर আল্লাহ রসুল সাল্লাই এই সদাকাতিরকে বা জাকাতকে ফরস করেছেন আব্দুল্লিবনে ওমর আদি আল্লাহুমা থেকে বর্ণিত মোত্তাফা খুন হাদিস সহি আল বখারি এবং সহি মুসলিমে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সালাম এরসাদ করেন ফরাদা রসৌল্লা সাল আলহিহ্লাম জাকাতিত আল্লা রসুল সাল্লা জাকাতুল ফিতিরকে ফরস করেছেন কি পরিমান তামারিন এটা দিয়ে সদাকাতুল ফিতির আদায় করা রসুল্লাহ সাল্লা ফরস সাব্যস্ত করেছেন কাদের উপরে আলাল আবদে ওয়াল হর দাস এবং স্বাধীন সকলের উপরে ওয়া জাকারি ওয়াল উমসাহ পুরুষ এবং নারী সবাই উপরে কাবির মুসলিমদের ছোট বড় সবাই উপরে আল্লাহ রসুল সালাম সদাকাতুল ফিতিরকে ফরস সাব্যস্ত করেছেন ও আমারা বিহা আন তুয়াদা কাবলা খুরুজ্না সোলাহ এবং আল্লাহ রসুল সালাম এই সদাকাতুল ফিতিরকে ঈদের সলাতের জন্য বের হওয়ার পূর্বে আদায় করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন এই হাদিসে কয়েকটি বিষয় লক্ষণীয় প্রথম যে বিষয়টি আমাদের জন্য লক্ষণীয় সেটি হল জাকাতউল ফিতির এটি কি ফরজ নাকি সুনত নাকি ওয়াজিব এখানে আল্লাহ রসুল সাল্লা স্পষ্ট করে দিয়েছেন ফরাদা ফরাদসুল্লাহ আলহিম জাকাত রাসুল আল্লাহ সাল্লি সালাম জাকাতউল ফিতিরকে ফরস করেছেন সুতরাং এটিকে আর ব্যাখ্যা করার কোনো অবকাশ নেই যেহেতু আল্লাহ রসুল সাল ইসলামকে আল্লাহাক শরীয়ত প্রণয়নের জন্য অনুমতি দিয়েছেন আল্লাহ আল্লাহাক বলে দিয়েছেন ফাকাদ আতা আল্লাহ যে ব্যক্তি আমার রাসুলের আনুগত্য করবে সেই আল্লাহরই আনুগত্য করবে তাহলে রাসুল বলেছেন সদাকাতুল ফিতির বা জাকাতুল ফিতির ফরস সুতরাং এটিকে আর ব্যাখ্যা বিশ্লেষণ করার অবকাশ নাই জাকাতুল ফরস কতটুকু পরিমাণ জাকাতুল ফরশ এই হাদিসে স্পষ্ট করা হয়েছে স আমিনামের যুগে পরিমাপের পদ্ধতি ছিল এরকম। যেমন আমাদের দেশে বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের পরিমাপ পদ্ধতি এক একসময় ছিল বর্তমানে আমরা এটাকে কেজির পরিমাপে কিলো হিসাবে আমরা নির্ধারণ করে থাকি কিন্তু ওই পরিমাপটাই সূন্াহ যেই পরিমাপটা রসুল্লাহ সাল্লা ইসলাম মদিনা মোনাবরার যে সাহ সেই সোহের পরিমাপে যে সদাকাতুল ফিতির আদায় করেছেন সেই সদাকাতুল ফিতিরেই আদায় করা আমাদের জন্য সূন্াহ সদাকাতুল ফিতির পরিমাণ এক চাহ আর এক সাহ হল বর্তমান ওজনে দুই কেজি চল্লিশ গ্রাম মদিনার যেই চাহ সেটা দুই কেজি চল্লিশ গ্রাম দুই কেজি চল্লিশ গ্রাম উন্নতমানের গম যদি আমরা একটা পাত্রে রাখি ওই পাত্রটার মধ্যে যে যেই পরিমাপের পাত্র হবে ওই পাত্রটাই এক সা। এবং সেই সা দিয়ে আমরা খাদ্যদ্রব্য সেটা চাউল হতে পারে বা অন্যান্য খাদ্যদ্রব্য হতে পারে যেমন আরেকটি হাদিসে এসেছে আবুসাইদ আল খুদ্ির আদি আল্লাহ তালু থেকে বর্ণিত হাদিস সেটিও বোখারি এবং মুসলিমে এসেছে সাহাবাই কেরাম কিভাবে জাকাতুল ফিতির আদায় করতেন তারা বলেন কুন্না নুখর জাকাত আল ফিতরে স আমিন তামারিন আউ সমিন তো আিন স আমিন শাহরিন সমিন বিররিন সামিন ইকিন সমিন জাবেইবিন যে সাহাবাই কেরাম একশ খেজুর একশো খাবার একশো জব একশমিস এরকম আরবে প্রচলিত যে খাবারগুলো ছিল তৎকালীন যুগে সেই খাবারগুলো যে খাবার দিয়ে সাহাবাই কেরাম আদায় করতেন সেটি একশ পরিমাণ হতো তাহলে আমাদের জন্য শূন্য হলো যে আমরা একসা পরিমাণ জাকাতুল ফিতির বা সদাকাতুল ফিতির আদায় করব। জাকাতুল ফিতদাকাতুল ফিতির গুরুত্ব হলো জাকাতুল ফিতিরটাকে আল্লাহ রসুল সালাম ফরস করেছেন দুটি উদ্দেশ্য নিয়ে একটি উদ্দেশ্য হলো তোহরা সিয়াম সিয়ামে অর্থাৎ সিয়ামকে সকল খারাপ কাজ থেকে গুনার কাজ থেকে পবিত্র করে নেওয়া আরেকটি হলো তরমাতাল্লিল মাসাহিন মিসকিনদের খাবারের ব্যবস্থাপনা করা আনন্দের ব্যবস্থাপনা করা তাহলে আমরা বুঝতে পারি যে মাধ্যমে আমাদের সিয়ামের মধ্যে যে দোষ যায়। সেগুলো থেকে পবিত্র করেন মাধ্যমে। এজন্য এটাকে জাকাত বলা হয়েছে জাকাত যেমন সম্পদের পবিত্রতা করে ঠিক এই জাকাতুল ফিতির আমাদের সিয়ামের পবিত্রতা অর্জনের সহায়ক হয় এজন্য সম্মানিত দর্শক শ্রোতা এই সদাকাতুল ফিতির গুরুত্ব দিয়ে রসুল্লা সাল্লাস্লামের সুন্না পদ্ধতিতে আমরা জাকাতুল ফিতির আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাপাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন ওয়ালামালাইকুম আহমতুল